ইবনু আব্বাস রদাহতালাহত বর্ণিত তিনি বলেন যখন এই আয়াত অর্থাৎ তোমার নিকট আত্মীয়গণকে সতর্ক কর সুরা আর সুয়ারা আয়াত নম্বর দুশো অবতীর্ণ হল তখন নবী সাল্লাহ আলসালাম তাদেরকে গোত্র গোত্র ধরে ডাক দিতে লাগলেন